इत्यादि के बाद व्यापक अर्थे सकल कथा चाह प्रकाश हम प्रकाश्य हक जो आल्ला पसंद करेंटारत के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 पूर्ववर्ती जमीन बीछाना सब बनिए आकाश के तुम अपन छात्र बनिए आकाश देखिए पानी बर्षण करोम फल उत्पादन कर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 فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا الله جل شान बोलছেন যে রাসূল আপনি বলে দিন আমি কেবল মানুষ মাত্র তোমাদের মতোই আমি একজন মানুষ তবে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 একটা বিশেষ রসুল আকলামের জীবনের ঘটনা যখন আল্লাহ রসুলের কথা উল্লেখ আবদে বলা হয়েছে আল্লাহর যত ইবাদত করতে পারবে সেই ব্যক্তি আল্লাহর কাছে ততই মর্যাদাশীল হবে এবং আল্লাহর বান্দাদের কাছে মর্যাদাশীল হবে আর ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না সে আসলে বস্তুত শয়তানের ইবাদত করে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 আল্লা আল্লাহ ছাড়া তাকে সে ইলাহ বানিয়ে নিয়েছে এই কথাটা সুস্পষ্টভাবে আমরা কোরআন মসজিদের মধ্যে পেয়ে যাই সুরেন থেকে একশো উনিশ নম্বর আয়তের মধ্যে যেটা মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ বলেন যে যারা কাফের আল্লাহ বাদত করে না তাদেরকে বলা তারা আল্লাহকে বাদ দিয়ে আপনার মেয়েদেরকে ডাকে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 এবং আল্লাহ বল আল্লাহ বলেন যে সে বলেছিল যে আমি আপনার বন্ধাদের মধ্য থেকে একটা নির্দিষ্ট পরিমানের কিছু কামে গোলাম বানিয়ে ছাড়বো এবং ওলা উদ আমি তাদেরকে বদপ্রষ্ট করবো শোনাবো আম এবং তাদেরকে আমি আদেশ করব যেন আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসে আল্লাহ বলেন্লা বলেন যে ব্যক্তি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 और इटा कख बुद्धिमान कखो हाँ दाबी होते से आपनर शयतानत कर स्रस्टार बदात के बाद दिए आल्लाजुल्सान सटीक बुजदान कर उसल्लाहम्मदीज